পনেরো বছর বয়সে ওইসিডি দেশগুলিতে গড়ে মাত্র শূন্য শতাংশ মেয়ে পেশাদার হতে চায় যেখানে পাঁচ শতাংশ ছেলে এই ইচ্ছা পোষণ করে মহিলারা পুরুষদের তুলনায় দুই দশমিক ছয় গুণ বেশি সময় বেতনবিহীন যত্ন এবং গৃহস্থালীর কাজে ব্যয় করে পুরুষদের তুলনায় তিনশো মিলিয়নেরও বেশি কম মহিলা মোবাইলে ইন্টারনেট অ্যাক্সেস করে এবং মহিলাদের মোবাইল ফোনের মালিকানার সম্ভাবনা পুরুষদের তুলনায় ৮ শতাংশ কম তবে এলএমআইসিতে মোবাইল ইন্টারনেট লিঙ্গ ব্যবধান কমছে যদিও মহিলাদের মোবাইল ইন্টারনেট ব্যবহারের সম্ভাবনা পুরুষদের তুলনায় বিশ শতাংশ কম এটি দুই সালের সাতাশ শতাংশ থেকে হ্রাসের প্রতিনিধিত্ব করে এবং চূজান্ন শতাংশ মহিলা এখন মোবাইল ইন্টারনেট ব্যবহার করে এর প্রতিষ্ঠাতা এবং সিইও আজুমি মুর আউক দুই প্রকাশিত একটি ব্লগ পোস্টে বলেছেন যে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলিতে পুরুষদের তুলনা মহিলাদের ইন্টারনেটে প্রবেশাধিকারের সম্ভাবনা বাহান্ন শতাংশ কম